আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রাবিলাম ওসলাত ওসলাম করিমি ওসহবিহি আজমাইন ওমত হুসেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আমরা আবারও আপনাদের সামনে ফিরে এসেছি সাক্ষাৎকারমূলক একটি মনগ্ পর্ব নিয়ে আশা করি আপনারা আমাদের এই অনুষ্ঠান মনোযোগ সহকারে উপভোগ করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে ধন্যবাদ মহাতারাম আপনাকে আবারও জানাচ্ছি স্বাগতম আমাদের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনার কাছে অতীতে আমরা অনেক বিষয় জিজ্ঞাসার মাধ্যমে জানার সুযোগ লাভ করেছি আজকে আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে আল্লাহ রাসুল সালসাল্লামের সন্না বা রাসুল হাদিস এর বিকল্প কোনো পথ নেই কোরআনের সাথে সন্না আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে কিন্তু একটি সমস্যা দেখা দেয় সে সমস্যাটি হচ্ছে আমরা সমাজে বহু রকমের রাসুল সাল্লামের নামে কথা শুনি যেগুলি আসলে কিছু রয়েছে দেখুন অতীতের যত ধর্ম ছিল ওই ধার্মিক মানুষেরা যেমন সহজ ভাবে বলার জন্য আমরা যদি বলি ইয়াহুদিন আসারা তো তারা পথভ যেসব কারণে হয়েছে তার মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ কারণ হচ্ছে তারা তাদের নবীদেরকে তাদের অবস্থান থেকে ভিন্ন কিছু মনে করা শুরু করেছে এবং অতীতের সমস্ত আম্বে যখনই তার কওমের কাছে এসেছেন তখনই তাদের মধ্যে একটা কৌতূহল যে তিনি কেন নবী তিনি যদি নবী হবেন তিনি খাবেন কেন তিনি যদি নবী হবেন তিনি বাজারে যাবেন কেন যেমন আমি আলাইস্লামদেরকে এরকম বলতো তারা যে তারা কেন বাজারে যায় হ্যাঁ তারা কেন খায় খায়কুল কেমন নবী আচ্ছা তুমি নুয়া সালামকে যখন এমন বলা শুরু করলো যে তুমি নবী হইলে আমাদেরকে টাকা পয়সা দাও তখন নুয়া আলাইসাল্লাম কি বললেন আমি বলি না আমার কাছে আল্লাহর খাজানা আছে আমি নবী দাবি করেছি বলে আমি এটা বলি না যে আমি গায়েব জানি ওলা আমি বলি না আমার কাছে রাজত্ব আছে ক্ষমতা আছে এগুলো আমি কিছুই বলি না তো তোমাদের মতো একজন মানুষ আমি শুধু আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি তোমাদেরকে শিড়িখ মুক্ত জীবন আল্লাহমুখী জীবন করানোর জন্যে এই এতটুকুই পার্থক্য আল্লাহ সবহান ও তালা সমস্ত আম্বি আগে পাঠিয়েছেন ওই কোম থেকে মানুষদের মধ্য থেকে রুপুল আলমিন জায়গায় জায়গায় করেন কারিমের এই প্রসঙ্গ এনেছেন কিন্তু ওই ইয়াহুদ্দিন আসারারা অতিরিক্ত যেটা করেছে অন্যরা নবীকে স্বীকারই করেনি যারা শিকার করেছে তারা একজন মানুষরূপী মেনেছেন কিন্তু যারা শিকার করেনি তাদের কথাবার। বাদ ইয়াহুদ্দিন যেটা বিকল্প যে কাজটা করলো ভিন্ন ধর্মী যে কাজটা করলো তারা হচ্ছে নবীকে তারা এমন গুণে গুণান্বিত করল এমন কিছু তাদের সম্পর্কে বলা শুরু করলো যেগুলো সরাসরি আল্লাহবাহিক ইহুদিদের অনেক নবীদের মধ্যে একজন নবী ছিলেন তিনি এক সময় কারো কারো মত এটা সুরাব মধ্যে আলা করিয়া আলাহা যে তিনি একবার কোন এক জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন ধ্বংসস্তূপে পরিণত যে জনপদ তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন যে আল্লাহ এটা কিভাবে আপনি সৃষ্টি করবেন কৌতূহল সন্দেহ নয় তখন আল্লাহ সুবাহ আলা ওনাকে একশো বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে আবার জীবিত করেছিলেন এই যে এমন অলৌকিক কিছু বিষয় মজাদা যেটা প্রকাশ পাওয়ার কারণে সাধারণ নবী নন সাধারণ মানুষ নন তিনি আল্লাহর ছেলে ঠিক এইভাবে বিশ্বাস রাখে ইসাই রাজে বিশ্বাস রাখে আসবো এই জন্য আমি আনছি পেছন থেকে যে তারা গুমরাহ হওয়ার কারণটা কি তাদের ওই গুমরাহি কি ছিল তিন আল্লাহ এক আল্লাহ তিন মাহবুদের এক মাহবুদ তা আল্লাহর অংশ মনে করা শুরু করল দেখুন আজকে মুসলিম সমাজে আমাদের প্রিয় নবী সাল আলী সাল্লামকে নিয়ে এমন আকিদা বিশ্বাস শুরু হয়ে গেছে যেগুলো রসুলের করিম সাল্লাহ আলী আসাল্লামের বিষয় নয় এটা আল্লাহর সাথে সম্পৃক্ত যেমন একটা আপনাকে উদাহরণ দেয় গায়েব সম্পর্কে আমাদের কিছু মানুষ বিশ্বাস করে এটা যে রসুলের করিম সাল্লা আলি সাল্লাম গায়েব জানতেন আসলে গায়েবের অর্থটাই তারা বুঝেন না গায়েব কাকে বলে গায়েব হচ্ছে যেটা মানুষের আজয়ে যাওয়ার মানে ইন্দ্রিয়ানুভূতি যেটা এই বাহ্যিক যে অনুভূতি শক্তিগুলো মানুষের চোখ কানাসিকা শক্তি ত্বক এগুলো দিয়ে মানুষ যেটা বুঝে এটা হচ্ছে হাজির এগুলোর বাইরে যে সমস্ত জিনিস এটা হচ্ছে গায়েব এখন কেউ যদি তার অনুভূতি শক্তি দিয়ে অনুমান করে অথবা কারো মাধ্যমে জেনে কোনো কথা বলে এটার নাম গায়েব না অনেকের অনুমান শক্তিটা এত প্রখর হয় আমরাও তো অনেক সময় অনুমান করে অনেক কথা বলে ফেলি সেটা যদি ঘটে যায় তার মানে কি আমি গায়েব জানি আম্বিয়া আলী সাল্লা সাল্লাম অনেক সময় তারা অনেক কথা বলেছেন ওহির মাধ্যমে আমি তো আর দেখি নাই ওহি আমি তো আর ওহি দেখি নাই জিবির আলিয়া বলে গেছেন রসুলের করিম সাল্লাহ আলয় সাল্লাম বলে দিচ্ছেন এরা হতে যাচ্ছে তাই হয়েছে এ সমস্ত ঘটনাগুলো যখন আমাদের সামনে আসে তখন তারা মনে করে যে রসুল সাল্লা আলি সাল্লাম গায়ব জানতেন রসুল সাল্লা আলিয় সাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তিনি তায়েফে গিয়ে রক্তাক্ত হতেন না রসুলের করিম সাল্লা আলিয়াল্লাম যদি গায়েব জানতেন ওদের ময়দানে মুসলমানদের ওই সাময়িক বিপর্যয় দেখা দিত না সেখানে কি কঠিন বিপর্যয় দেখা দিয়েছে সত্তর জন সাহাবিকে আল্লাহ রসুন আল্লাম গায়ব জানার পর এই সাহাবি রান্না আহিমাজ মাইন্দারকে এইরকম হুমকির মুখে পাঠাতেন না তাদেরকে এইভাবে ধ্বংস করে দিতেন না নিজের চাচা হামজার সহ করতেন না নিজেও রক্তাক্ত হয়েছেন সাহাবায় একর শাহাদত বরণ করেছে কিসের কারণে গায়ব জানার কারণে তিনি যদি গায়ব জানতেন এই সব বিষয় দেখে তিনি ওখানে আয়াত আকারে পেশ করেছেন সেটা রসুল সাল্লাম যে আমি যদি গায়েব জানতাম তাহলে আমি তো সব খায়ের গুরু বেছে বেছে নিয়ে আসতাম আমি কেন বিপদে পড়বো রসুলের করিম সলাল্লাহ আলিয়া সাল্লামকে এক ইয়াহুদিকে জাদু করেছিল জাদু করার পর রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম কঠিন রোগে আক্রান্ত হলেন মারাত্মক কষ্ট পাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন দুই জন ফেরেস্তা একজন সামনে একজন পিছনে নিচে একজন মাথার কাছে বসে বসে তারা পরস্পর আলাপ করতেছে যে ও লাবিদ লেবিদ সে জাদু করেছে ওই কূপের নিচে এই যে সব বিষয়গুলো এগুলো সব গায়েব জানার কারণে গায়ব জানতেন স্ত্রী দেওয়া হলো এক মাস ধরে কোন যেটা আসছে যে তাকর আহ যখন জানালেন যে আয়াত নাজিল হয়েছে এবার আসো তুমি যে সংবাদ মাধ্যমে দেওয়া হয়েছে সেটা ছাড়া তিনি অন্য কোন বিষয় জানতেন কেউ জানেনা জানেন আমরা যে প্রশ্নটি রেখেছিলাম আপনার কাছে যে রাসুল সাল্লামের নাম দিয়ে শুনে আমার নামে মিথ্যা কিছু রটাবে বলবে সেজন্য নামে স্থান নির্ধারণ করে নেয় দেখুন এটা কত ভয়ঙ্কর আমরা যখন হাদিসের কিতাব গুলো নিয়ে সামনে বসি আমরা যখন হাদিসের কিতাবগুলো পড়তাম করুক রসুল সাল্লা আলাই সাল্লাম আর ওই হাদিসের আওতায় যেন তুমি চলে না যাও যে আমি এখানে পেশ দিয়েছি তুমি জের দিয়েছ অথচ আমরা ভুলক্রমেই দিই রামারের ঝামেলার কারণে না জানার কারণে অথবা বিরতি নিতে যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটু বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসব ইনশাআল্লাহ এ আমরা একটু বিরতিতে যাচ্ছি আশা করি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালামাইকুমতুল্লাহ ও বারাকাত मर मुज अब्दुल এবিএম এবং দয়া জান কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে। বাংলাদেশে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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नीस टीवी सुन्न आलो के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 थ जाके महान आल्ला সতর্ক থাকার জন্য নির্দেশ দিতেন যে খুব সাবধান কারণ হাদিস কিন্তু খুব ভয়ঙ্কর বক্তব্য নিয়ে আমাদের সামনে আছে আল্লাহ বলেছেন আমার নামে যে মিথ্যা বলে চালিয়ে দিবে আমি বলি নাই আমি করি নাই আমার সম্পর্কে মিথ্যা কথা যে বলবে রসুলসল্লাহ সাল্লামকে কেন্দ্র করে যে কোনো মিথ্যা কথা বলা এই সবগুলো কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত হবে রসুলসাল্লাম বলেন সে যেন তার ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় আগে থেকেই তার বিকল্প কোনো পথ নেই দেখুন আজকের সমাজে অনেক মানুষ অনেকেই দুঃখের সাথে বলতে হয় কথাটা ধর্মকে তাদের জীবিকা উপার্জনের নিয়েছেন এখন কোরআন এবং হাদিস থেকে যদি আমি কিছু বলতে যাই তাহলে আমার যে উদ্দেশ্য আমি তাদেরকে ডেকেছি আমার তো সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে না পূরণ হচ্ছে না তখন আমাকে ওই সমস্ত জাল হাদিসের আশ্রয় হয় এক্ষেত্রে আমরা একটা বিষয় স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে জাল হাদিস এবং দুর্বল হাদিস ভিন্ন জিনিস হচ্ছে যেগুলো আমলের ক্ষেত্রে হোক এগুলোকে আমরা প্রমাণ হিসেবে আনি আনতে চাই না যত সম্ভব ভিন্ন দলিল থাকলে আমরা সেখান থেকে এড়িয়ে থাকি জাল হাদিসটা কিন্তু জাল মানে জাল আসলে ভিত্তি আসলে ভিত্তি নেই মানে এটা হাদিসই না একদম ডাইরেক্ট মিথ্যা নাম নির্ধারণ করে নেয় তাহলে আমাদের এই ক্ষেত্রে একদল বলে যে হাদিস মানা যাচ্ছে না একদল হাদিসের নামে বহু কিছু চালানোর চেষ্টা করে যেগুলির কোনো ভিত্তি নেই সেগুলি থেকেও সচেতন থাকবে সচেতন এবং একটা বিষয় যেহেতু আমাদের রাসুলের সন্ন্যাস সম্পর্কে আলোচনা চলছে রাসুল সাল আলিহ্লাম তার প্রতি ইমান বিষয়টা তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো রাসুল সালসাল্লামের প্রতি ইমান আনতে হলে তার ব্যাপারে আমাদেরকে জানতে হবে কেউ হয়তো ধারণা করে থাকেন মনে করে থাকেন এটা নিশ্চয়ই তাদের অজানার কারণে রাসুল সাল্লিসাল্লাম কি নুরের তৈরি মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন আপনিও যাতে এই কথা না মনে করেন যে এরকম কিছু একটা আপনি বলুন সবাইকে পরিচয়টা কি বলবেন একটা তোমাদের সাথে আমাদের পার্থক্য একটা এটা কিন্তু আল্লাহ নির্ধারণ পার্থক্যটা কি পার্থক্য যে আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না আমার কাছে ওহি আসে আমি সে ওহি তোমাদের কাছে পৌঁছাই এতটুকুই পার্থক্য কি পৌঁছায় তোমরা যে কাজটা ভবিষ্যতে করবা এটা আল্লাহ ওই নিষেধ করছেন আমি পৌঁছাই যেটা সেটা হচ্ছে ইলাহুকুম তোমাদের রব তিনি একজনই তার সাথে শিরিক হয় এমন কোনো কথাই বলা যাবে না দেখুন আয়াতের শুরু এবং এই আয়াতের শেষের অংশের কত চমৎকার মিল শুরুতে বলছেন রব্বুল আলমিন এক আকিদার দিকে ইঙ্গিত করেছেন এবং সেই আকিদাটা যে শিরিক এই বাক্যের শেষ অংশ দিয়েই বোঝা যাচ্ছে যে ওই আকিদা যদি কেউ রাখে তাহলে এই আকিদার সাথে সাংঘর্ষিক এটা এই আকিদা যদি ঠিক থাকে যে রসুল তিনি কেবলিন রসুল তিনি আমাদের মতই মানুষ শুধু পার্থক্য তার কাছে ওহি আসে এই আকিদাটা যেমন ইলাহুকুম হুকুম ইলাহুম ওয়াহিদ এই আকিদাটাও তেমন যে তোমাদের রব কিন্তু একমাত্র আল্লাহ তালা এখানে শ্রিক হয় তার এলাহিয়তের মধ্যে রুবইয়তের মধ্যে কোনো বিশ্বাসের কারণে যদি সমস্যার সৃষ্টি হয় সেটাই বর্জনীয় ময়দানেও রক্তাক্ত হলেন তো আল্লাহ আয়াতে বললেন যে ইন্নামা আনিস আমি তোমাদের মতো একজন মানুষ মানে আদম সন্তান আদম সন্তান যেমন শরীরে আঘাত লাগলে রক্তাক্ত হয় মুখটা বিবর্ণ হয়ে আছে জিজ্ঞেস করলেন কি সমস্যা আপনি অসুস্থ তখন তিনি উত্তর দিলেন ও কাপ না অসুস্থ নয় আজকে তিন দিন থেকে আমি না খেয়ে আছি রসুল সাল্লাম না খেয়ে থাকার কারণে তারা যাদের কোনো খাইতে হয় না যাদের খাইতে হয় না রসুল সালিয়া যদি নূরের তৈরি হবেন তার ক্ষুধা কেন লাগবে এবং জিবেন আলাইসাল্লাম যখন রসুল্লাহামের কাছে এসে বললেন যে আপনি বলুন আপনার আল্লাহর হুকুমে এই পাহাড়কে সোনা বানিয়ে দেই আপনার সাথে সাথে থাকবে আপনার যখন যা প্রয়োজন আপনি ভোগ করবেন না একদিন খেতে চাই ক্ষুধার্ত যেদিন থাকবো সেদিন সবর করব যেদিন আমার পেটে একটু ভরা থাকবে আমি শুক্রিয়া আদায় করব। দেখুন এই সবগুলো মানুষের গুণ মানুষের রসুল করিম সাল্লাম বাথরুম সেরেছেন যে সমস্ত জাতিরা তাদের নবীকে আল্লাহর সাথে সমান জায়গায় বসিয়েছে তাদের নিজের দিনকে শেষ করেছে তারা কোনদিন চাইবে না মুসলমান তাদের নবীকে ওইভাবে বানানোর মাধ্যমে তাদের মতো বিভ্রান্ত না হয়ে তাদেরকে রব্বুলা আলমিন দল বলেছেন মকদুব আলহীন বলেছেন তাদের জন্য এই যে একটা শাস্তি তারা আল্লাহর পক্ষ থেকে দলিন বিভ্রান্ত মকদুবা আলহীন যা আল্লাহর অসন্তুষ্টি যাদের উপর কি কারণে যেই কারণে তারা এত বড় কথাটা শুনল এই কারণটা তারা মুসলমানদের মধ্যে বাস্তবায়ন না করে ছেড়ে দিবে এটা সহজে বোঝার বিষয় নয় শয়তানও কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছে তারা এখন অন্য প্রক্রিয়ায় ধন্যবাদ মহাতারাম আসলে খুব সুন্দর কথা আপনি বলেছেন সন্ন্যার সাথে বিপরীত হচ্ছে ভয়াবহ বিষয় বিদা একটু পরিচয় তুলে ধরবেন আপনি আসলে আপনি এক চমৎকার বিষয় এনেছেন এর আগে আমি একটা কথা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে বিধাৎ জানার আগে যেটা কত ভয়ঙ্কর জিনিস অতীতের যত ধর্ম নষ্ট হয়েছে সমস্ত ধর্ম নষ্টের পেছনে মূল হচ্ছে বিদা বিধাত যখনই আসছে ধর্মের মূল বিষয়টা বিকৃতি হয়ে গেছে অথবা শেষ হয়ে গেছে এটা বেদাহাতের সবচেয়ে বড় গুণ সে যেখানেই যাবে সেখানে সুন্নত্যের সরাইয়ে সে অবস্থান নেবে এটা তার বড় গুণ তো বিদার সংজ্ঞা এটা আমাদের কাছে ক্লিয়ার স্পষ্ট তারপরেও কেউ কেউ নানা রকমের সংজ্ঞা দেন যেগুলো আমাদেরকে এই জন্যই দিতে হবে যারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ান তারা কিন্তু ওই শব্দের যে সংজ্ঞা এবং মানুষকে ভুল বুঝাতে চান বিভ্রান্ত করতে চান এই জন্য আমাদের কাছে আমাদের দর্শকদের সামনে পুরা বিষয়টা যদি ক্লিয়ার থাকে তাহলে তাদেরকে কেউ ইনশাআ আল্লাহ বিভ্রান্ত করতে পারবে না পূর্বে কোনো নমুনা ছিল না কোন জিনিসকে সৃষ্টি করা যেমন আল্লাহ সুবাহ আমরা বলি বেদীয়টা ওই বিদা থেকে এই শব্দ মানি ওই আল্লাহ যিনি আসমান জমিনকে পূর্ব কোনো নমুনা ছাড়াই সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সেই সত্তা তাহলে বিদাহাতের এটা হচ্ছে নতুন সৃষ্টি এমন নতুন সৃষ্টি যার পূর্বের কোন উদাহরণ নাই কোনো নাই দৃষ্টান্ত নাই এটা হচ্ছে শাব্দিক অর্থ তো শাব্দিক অর্থের সহজ ভাবে যদি আমরা বলি যে নতুন সৃষ্টি পূর্বের কোনো নমুনা ছাড়া নতুন সৃষ্টি আর পারিভাষিক অর্থে বিদা হচ্ছে যেহেতু আবাদতের সাথে সম্পর্কীয় এটা তাহলে পরিভাষায় বিধাঁত বলা হবে বিভিন্নজন বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন যার মূল কথা হচ্ছে এটা আমরা যেটা বলছি মূল কথাটা হচ্ছে বেদাঁত এমন কাজকে বলা হয় যেটা আমি রসুল করিম সাল্লা সাল্লাম থেকে পাই নাই রসুল করেন নাই বলেন নাই কোরআন এবং কোরআন এবং শুননায় নাই সোজা কথায় বলেছেন আপনি ঠিক বলেছেন কোরআন এবং শুননায় যে কাজটা নাই বা যে কথা নাই যে বিশ্বাস নাই এটাকে আমি শরীয়ত মনে করে মনে করে স্বভাব পাওয়ার প্রত্যাশায় করা এমন কাজকে আমি যদি শরীয়ত মনে করে করি তাহলে এটাই বেদা শরীয়ত মনে করে করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু শরীয়ত মনে করে করা কারণ মানুষকে বিভ্রান্ত করার জায়গাটা কিন্তু এই জায়গায় মানুষকে আমরা বলি যে পরবর্তী আবার যদি সাক্ষাতের সুযোগ হয় ইনশাল আমি বিষয়টি জানবো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বিষয়টি উপলব্ধি করলেন বিদাততম দিনকে ধ্বংস করার একটি বড় ধরনের হাতিয়ার অতএব আমরা সুন্নাকে সঠিকভাবে জেনে শুনে সঠিক সুন্নতে আকৃ ধরেব বেদাত থেকে দূরে থাকার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের দ্বীনকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু सर्वशेष टेस्टमैन मानवजात आह्वान दया ज्ञान झर्णाधार বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি